ঊনত্রিংশ খণ্ড শ্যামপুকুরবাটিতে নরেন্দ্র মনি প্রভৃতি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ অশোক কেন নরেন্দ্রের প্রতি সন্ন্যাসের উপদেশ ঠাকুর শ্যামপুকুর বাটিতে নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন বেলা ১০টা আজ ২৭ অক্টোবর আঠেরোশো মঙ্গলবার আশ্বিন কৃষ্ণা চতুর্থী বারোই কার্তিক ছাব্বিশে অক্টোবর এগারোই কার্তিকের কথা ও ডাক্তার সরকারের সহিত বিচার শ্রী শ্রী কথামৃত প্রথম ভাগে প্রকাশিত হইয়াছে ঠাকুর নরেন্দ্র মণি প্রভৃতির সহিত কথা কহিতেছেন নরেন্দ্র ডাক্তার কাল কি করে গেল একজন ভক্ত সুতোয় মাছ গিথে ছিল ছিঁড়ে গেল শ্রীরামকৃষ্ণ সহাষ্যে বঁশি বেধা আছে মোরে ভেসে উঠবে নরেন্দ্র একটু বাহিরে গেলেন আবার আসবেন। ঠাকুর মনির সহিত পূর্ণ সম্বন্ধে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ তোমায় বলছি এসব জীবের শুনতে নাই প্রকৃতিভাবে পুরুষকে অর্থাৎ ঈশ্বরকে আলিঙ্গন চুম্বন করতে ইচ্ছা হয় মনি, নানা রকম খেলা আপনার রোগ পর্যন্ত খেলার মধ্যে এই রোগ হয়েছে বলে এখানে নতুন নতুন ভক্ত আসছে শ্রীরামকৃষ্ণ সহাস্যে ভূপতি বলে রোগ না হলে শুধু বাড়ি ভাড়া করলে লোকে কি বলতো। আচ্ছা ডাক্তারের কি হলো? মনি এদিকে দাস্য মানা আছে আমি দাস তুমি প্রভু আবার বলে মানুষ উপমা আনো কেন শ্রীরামকৃষ্ণ দেখলে আজ কি আর তুমি তার কাছে যাবে মনি খপর দিতে যদি হয় তবে যাব শ্রীরামকৃষ্ণ বঙ্কিম ছেলেটি কেমন এখানে যদি আসতে না পারে তুমি নহয় তার তারে সব বলবে চৈতন্য হবে নরেন্দ্র আসিয়া কাছে বসিলেন নরিন্দ্রের পিতার পরলোক প্রাপ্তি হওয়াতে বড়ই ব্যতিব্যস্ত হইয়াছেন মা ও ভাই এরা আছেন তাহাদের ভরণ করিতে হইবে নরেন্দ্র আইন পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছেন মধ্যে বিদ্যাসাগরের বউবাজারের স্কুলে কয়েক মাস শিক্ষকতা করিয়াছিলেন বাটির একটা ব্যবস্থা করিয়া দিয়া নিশ্চিন্ত হইবেন এই চেষ্টা কেবল করিতেছেন ঠাকুর সমস্তই অবগত আছেন নরেন্দ্রকে এক একদৃষ্টে সস্নেহে দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারকে আচ্ছা কেশব সেনকে বললাম যদৃচ্ছালাভ যে বড় ঘরের ছেলে তার খাবার জন্য না হয় না সে মাসে মাসে মুসোহারা পায় তবে নরেন্দ্রের অত উঁচু ঘর তবু হয় না কেন ভগবানের মন সব সমর্পণ করলে তিনি তো সব জোগাড় করে দিবেন মাস্টার আজ্ঞা হবে এখনও তো সব সময় যায় নাই শ্রীরামকৃষ্ণ কিন্তু তীব্র বৈরাগ্য হলে ওসব হিসাব থাকে না বাড়ি সব বন্দোবস্ত করে দিব তারপর সাধনা করব তীব্র বৈরাগ্য হলে এই রূপ মনে হয় না সহাস্যে গোঁসাই লেকচার দিয়েছিল তা বলে দশ হাজার টাকা হলে ওই থেকে খাওয়া দাওয়া এইসব হয় তখন নিশ্চিন্ত হয়ে ঈশ্বরকে বেশ ডাকা যেতে পারে কেশব সেন ওই ইঙ্গিত করেছিল বলেছিল মহাশয় যদি কেউ বিষয় আশয় ঠিকঠাক করে ঈশ্বর চিন্তা করে তা পারে কি না তার তাতে কিছু দোষ হতে পারে কি আমি বললাম তীব্র বৈরাগ্য হলে সংসার পাতকুয়া। আত্মীয় কালসাপের মতো বোধ হয় তখন টাকা জমাবো বিষয় ঠিকঠাক করব এসব হিসাব আসে না ঈশ্বরই বস্তু আর সব অবস্তু ঈশ্বরকে ছেড়ে বিষয় চিন্তা একটা মাগির ভারী শোক হয়েছিল আগে নথটা কাপড়ের আঁচলে বাঁধলে তারপর ও আমার কি হল গো বলে আশ্রয় পড়ল কিন্তু খুব সাবধান নথটা না ভেঙে যায় সকলে হাসিতেছেন নরেন্দ্র এই সকল কথা শুনিয়া বানবিদ্ধের নাই। একটু কাই হইয়া শুইয়া পড়িলেন মাস্টার তার মনের অবস্থা বুঝিয়া মাস্টার নরেন্দ্রের প্রতি সহাস্যে শুয়ে পড়লে যে শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সহাস্যে আমি তো আপনার ভাসুরকে নিয়ে আছি তাইতেই লজ্জায় মুড়ি এরা সব অন্য মাগিরা পরপুরুষ নিয়ে কি করে থাকে মাস্টার নিজে সংসারে আছেন লজ্জিত হওয়া উচিত নিজের দোষ কেহ দেখে না অপরের দেখে ঠাকুর কথা বলিতেছেন একজন স্ত্রীলোক ভাসুরের সঙ্গে নষ্ট হইয়াছিল সে নিজের দোষ কম অন্য নষ্ট স্ত্রীলোকদের দোষ বেশি মনে করিতেছে বলে ভাসুর তো আপনার লোক তাইতেই লজ্জায় মুড়ি। নিচে একজন বৈষ্ণব গান গাইতেছিল ঠাকুর শুনিয়া অতিশয় আনন্দিত হইলেন বৈষ্ণবকে কিছু পয়সা দিতে বলিলেন একজন ভক্ত কিছু দিতে গেলেন ঠাকুর জিজ্ঞাসা করিতেছেন কি দিলে একজন ভক্ত বলিলেন তিনি দু পয়সা দিয়েছেন ঠাকুর চাকরি করা টাকা কি না অনেক কষ্টের টাকা খোসামোদের টাকা মনে করেছিলাম চার আনা দিবে ছোট নরেন ঠাকুরকে যন্ত্র আনিয়া ইলেকট্রিসিটি অর্থাৎ তারিতের প্রকৃতি দেখাইবেন বলিয়াছিলেন আজ আনিয়া দেখাইলেন বেলা দুইটা ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন অতুল একটি বন্ধু মুনসেফকে আনিয়াছেন সিকদার পাড়ার প্রসিদ্ধ চিত্রকর বাগচি আসিয়াছেন কয়েকখানি চিত্র ঠাকুরকে উপহার দিলেন ঠাকুর আনন্দের সহিত পট দেখিতেছেন সড়ভুজ মূর্তি দর্শন করিয়া ভক্তদের বলিতেছেন দেখো দেখো কেমন হয়েছে ভক্তদের আবার দেখাইবার জন্য অহল্লা পাশানির পট আনিতে বলিলেন পটে রামচন্দ্রকে দেখিয়া আনন্দ করিতেছেন শ্রীযুক্ত বাগচির মেয়েদের মতো লম্বা চুল ঠাকুর বলিতেছেন অনেককাল হল দক্ষিণেশ্বরে একটি সন্ন্যাসী দেখেছিলাম ন হাত লম্বা চুল সন্ন্যাসীটি রাধে রাধে করত ঢং নাই কতক্ষণ পরে নরেন্দ্র গান গাইতেছেন গানগুলি বৈরাগ্যপূর্ণ ঠাকুরের মুখে তীব্র বৈরাগ্যের কথা ও সন্ন্যাসের উপদেশ শুনিয়া কি নরেন্দ্রের উদ্দীপন হইল নরেন্দ্র গান গাইিলেন যাবে কি হে তিনও আমার বিফলে চলিয় তারপরে গাহিলেন, অন্তরে জাগিছো ওমা অন্তর যা তারপরে গাহিলেন, কি সুখ জীবনে মম ওহে না থ দয়াময় হে যদি চরণ সরজে পরাণ মধুপু চির মগন না রয় হে